আমাদের করণীয় একটাই নবী সাল আলি সাল্লাম সাহাবাহি কান যা করছেন এটাই আমাদের করণীয় এর বাইরে মুসলিম কোন দ্বিতীয় তৃতীয় আর কোন করণীয় নেই मान आशुरा छाओ शुद्ध महारम मास खूब फजिलतमय বলেন রাত্রিকালীন সলাদটা তাহাজুদের সলাটটা ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম সলাট ঠিক একইভাবে রমাদানের ফরজ রোজার পরে সবচেয়ে আফদাল উৎকৃষ্ট সিয়াম হলো এই আসুরা সংযুক্ত হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি আশুরার দিন সিয়াম পালন করে আহ তসেবো আল্লাহ আল্লাহ রবীন্দ্রের আল্লাহ করে যেহেতু ইহুদিরও এই দিন সিয়াম পালন করে আমরাও করি তাহলে তো ইহুদিদের সরাসরি অনুসরণ হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম লাইন বাকি তোলা কাবেলীনতা আছে যে আমি পাক আগামী বছর যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি নয় তারিখেও সিয়াম পালন করব। যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য মশাবাহা না হয় এই জন্য সন্না হইল দশ তারিখের আগে নয় তারিখেও সিয়াম পালন করা নয় দশ কোনো ব্যক্তি যদি কোনো কারণে নয় তারিখে পারে নাই তাহলে দশ এবং এগারো এই এই দুই দিন মানে একদিন না রেখে কমপক্ষে দুই দিন তবে উত্তম হল নয় এবং দশ এটাই হলো একমাত্র মুসলিমার করণীয় আমল এর বাহিরে আর কোনো করণীয় আমল নেই কোনো ধরনের তাজিয়া মিছিল কোন ধরনের মাতম কোন ধরনের শোক কোনো ধরনের খাবার দাবার কোনো ধরনের অন্য আনন্দ উল্লাস এই জাতীয় কোনো ধরনের আমল এর বাহিরে আনাই মুসলিম্মার আমল একটাই সেটা হল সিয়াম পালন করা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি